অষ্টাদশ খণ্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাম বাবুরাম মাস্টার চুনি অধর ভবনাথ নিরঞ্জন প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ শ্রীমুখ কথিত চরিতামৃত ঘোষপাড়া ও কর্তাভজাদের মত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই ঘরে নিজের আসনে ছোট খাটটিতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন বেলা হইবে এখনও তাহার সেবা হয় নাই গতকুল শনিবার ঠাকুর শ্রীযুক্ত অধর্ষণের বাটিতে ভক্ত সঙ্গে শুভাগমন করিয়াছিলেন হরিনাম কীর্তন মহোৎসব করিয়া সকলকে ধন্য করিয়াছিলেন আজ এখানে শ্যামদাসের কীর্তন হইবে ঠাকুরের কীর্তন আনন্দ দেখিবার জন্য অনেক ভক্তের সমাগম হইতেছে প্রথমে বাবুরাম মাস্টার শ্রীরামপুরের ব্রাহ্মণ মনমোহন ভবনাথ, কিশোরী তৎপরে চুনিলাল হরিপদ প্রভৃতি ক্রমে মুখুজ্জে ভ্রাতৃদয় রাম সুরেন্দ্র তারক অধর নিরঞ্জন লাটু হরিশ ও হাজরা আজকাল দক্ষিণেশ্বরেই থাকেন শ্রীযুক্ত রামলাল মা কালীর সেবা করেন ও ঠাকুরের তত্ত্বাবধান করেন শ্রীযুক্ত রামচক্রবর্তী বিষ্ণুঘরে সেবা করেন তিনিও মাঝে মাঝে আসিয়া ঠাকুরের তত্ত্বাবধান করেন লাটু হরিশ ঠাকুরের সেবা করেন আজ রবিবার ভাদ্র কৃষ্ণা দ্বিতীয়া তিথি ৭ সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি তেইশে ভাদ্র বারোশো একানব্বই মাস্টার আসিয়া প্রণাম করিলে পর ঠাকুর বলিতেছেন কয়ে নরেন্দ্র এলো না নরেন্দ্র সেদিন আসিতে পারেন নাই শ্রীরামপুরের ব্রাহ্মণটি রামপ্রসাদের গানের বই আনিয়াছেন ও সেই পুস্তক হইতে মাঝে মাঝে গান পড়িয়া ঠাকুরকে শুনাইতেছেন শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণের প্রতি কই পড় না ব্রাহ্মণ বসন পরো মা বসন পর মা বসন পর শ্রীরামকৃষ্ণ ওসব রাখো আকাট বিকাট এমন পরো যাতে ভক্তি হয় ব্রাহ্মণ কে জানে কালি কেমন স্বরদর্শনে না পায় দর্শন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কাল অধর্ষণের বাড়ি ভাবাবস্থায় এক পাশে থেকে পায়ে ব্যাথা হয়েছিল তাই তো বাবুরামকে নিয়ে যাই দরদি এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন মনের কথা কইব কিশই কইতে মানা দরদি নইলে প্রাণ বাঁচে না মনের মানুষ হয় যে জনা নয়নে তার জায়গো চেনা সে দু এক জনা সে যে রসে ভাসে প্রেমে ডুবে। কচ্ছে রসের বেচা না। ভাবের মানুষ মনের মানুষ মিলবে কোথা বগলে তার ছেঁড়া কাঁথা ও সে কয়না গো কথা ভাবের মানুষ উজান পথে করে না। মনের মানুষ উজান পথে করে আনাগোনা বাউলের এই সব গান আবার আছে দরবেশ দাঁড়া রে সাধের করোয়াধারী দাঁড়া রে তোর রূপ নেহারি শাক্তমতের সিদ্ধকে বলে কৌল বেদান্ত মতে বলে পরমহংস বাউল বৈষ্ণবদের মতে সাঁই সাঁইয়ের পর আর নাই বাউল সিদ্ধ হলে সাঁই হয় তখন সব অভেদ অর্ধেক মালা গুহাড় অর্ধেক মালা তুলসীর হিঁদুর নীর মুসলমানের পীর সাঁয়েরা বলে আলেখ আলেখ বেদমতে বলে ব্রহ্ম ওরা বলে আলেখ জীবদের বলে আলেখ আসে আলেখ যায় অর্থাৎ জীবাত্মা অব্যক্ত থেকে এসে তাইতে লয় হয় তারা বলে হাওয়ার খবর জানো অর্থাৎ কুলকুণ্ডলিনী জাগরণ হলে ইরা পিঙ্গলা সুসুমনা এদের ভিতর দিয়ে যে মহাবায়ু উঠে তাহার খবর জিজ্ঞাসা করে কোন পৈঠেতে আছ ছটা পৈঠে ষড় চক্র যদি বলে পঞ্চমে আছে তার মানে যে বিশুদ্ধ চক্রে মন উঠেছে মাস্টারের প্রতি তখন নিরাকার দর্শন যেমন গানে আছে এই বলিয়া ঠাকুর একটু সুর করিয়া বলিতেছেন তদূর্ধেতে আছে মাগো অম্বুজে আকাশ সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ একজন বাউল এসেছিল তা আমি বললাম তোমার রসের কাজ সব হয়ে গেছে খোলা নেমেছে যত রস জাল দেবে তত রেফাইন হবে প্রথম আঁকের রস তারপর গুড় তারপর দোল তারপর চিনি তারপর মিছরি ওলা এইসব ক্রমে ক্রমে আরও রেফাইন হচ্ছে খোলা নামবে কখন অর্থাৎ সাধন শেষ হবে কবে যখন ইন্দ্রিয় জয় হবে যেমন জোঁকের উপর চুন দিলে জোঁক আপনি খুলে পড়ে যাবে ইন্দ্রিয় তেমনি শিথিল হয়ে যাবে রমণীর সঙ্গে থাকে না করে রমণ। ওরা অনেকে রাধাতন্ত্রের মতে চলে পঞ্চতত্ত্ব নিয়ে সাধন করে পৃথিবীত্ত্ব জলতত্ত্ব আকাশ বায়ুতত্ত্ব মল, মলমূত্র রজ বীজ এইসব তত্ত্ব এসব সাধন বড় নোংরা সাধন যেমন পায়খানার ভিতর দিয়ে বাড়ির মধ্যে ঢোকা একদিন আমি দালানে খাচ্ছি একজন ঘোষপাড়ার মতের লোক এলো এসে বলছে তুমি খাচ্ছ না কারুকে খাওয়াচ্ছ অর্থাৎ যে সিদ্ধ হয় সে দেখে যে অন্তরে ভগবান আছেন যারা এই মতে সিদ্ধ হয় তারা অন্য মতের লোকেদের বলে জীব বিজাতীয় লোক থাকলে কথা হবে না বলে এখানে জীব আছে ও দেশে এই মতের লোক একজন দেখেছি শরি অর্থাৎ সরস্বতী পাথর মেয়ে মানুষ এ মতের লোকে পরস্পরের বাড়িতে খায় কিন্তু অন্য মতের লোকের বাড়ি খাবে না মল্লিকরা শরী পাথরের বাড়িতে গিয়ে খেলে তবু হৃদের বাড়িতে খেলে না বলে ওরা জীব হাস্য আমি একদিন তার বাড়িতে হৃদের সঙ্গে বেড়াতে গেছিলাম বেশ তুলসী বোন করেছে কড়াই মুড়ি দিলে দুটি খেলু, হৃদয় অনেক খেয়ে ফেললে তারপর অসুখ ওরা সিদ্ধাবস্থাকে বলে সহজ অবস্থা এক থাকের লোক আছে তারা সহজ সহজ করে চেঁচায় সহজ অবস্থার দুটি লক্ষণ বলে প্রথম কৃষ্ণগন্ধ গায়ে থাকবে না দ্বিতীয় পদ্দের উপর অলি বসবে কিন্তু মধু পান করবে না কৃষ্ণগন্ধ নাই এর মানে ঈশ্বরের ভাব সমস্ত অন্তরে বাহিরে কোনো চিহ্ন নাই হরি নাম পর্যন্ত মুখে নাই আরেকটির মানে কামিনীতে আসক্তি নাই জিতেন্দ্রীয় ওরা ঠাকুর পূজা প্রতিমা পূজা এসব লাইক করে না জীবন্ত মানুষ চায়। তাই তো ওদের এক থাকে লোককে বলে কর্তা ভজা অর্থাৎ যারা কর্তাকে অর্থাৎ গুরুকে ঈশ্বরবোধে ভজনা করে পূজা করে